তালিবান মুজাহিদদের হাতে গোটা কাফের বিশ্বের লজ্জাজনক্রুয়ারি দু হাজার বিশ শনিবার কাতারের রাজধানী দোহাই সম্পাদিত হল তালেবান আমেরিকা ঐতিহাসিক চুক্তি চুক্তি আগামী মাসের মধ্যে আমেরিকা ও নেটো জোট আফগান থেকে তাদের সকল সৈন্য প্রত্যাহার করবে প্রথম একশো দিনে সৈন্য সংখ্যা আট হাজার ছয়শতে নামিয়ে আনা হবে উল্লেখ্য যে বর্তমানে আফগানিস্তান অবস্থান করছে বারো হাজার মার্কিন সৈন্য এবং ন্যাটোজোটভুক্ত উনচল্লিশটি দেশের সতেরো হাজার সৈন্য এই চুক্তির মাধ্যমে কথিত সুপার পাওয়ার আমেরিকা আর নেটোজোটের উনচল্লিশটি রাষ্ট্রের লজ্জাজনক পরাজয় ঘটেছে আফগানের পাহাড়ি মোল্লাদের হাতে উল্লেখযোগ্য কোনো সামরিক শক্তি নেই নেই উন্নত কোনো আধুনিক প্রযুক্তি নেই শক্তিশালী কোনো অর্থনৈতিক ভিত্তি এমন এক দুর্বল জাতির গোটা কুফার দুনিয়ার বিরুদ্ধে বিজয় অর্জন সত্যি অকল্পনীয় নিঃসন্দেহে এটি ইসলামীশ্বরিয়াহ নির্দেশিত জিহাদফি সাবিল্লার বরকত এই চুক্তি মুসলিম সামনে স্পষ্ট করে দিয়েছে শান্তি, মর্যাদা নিরাপত্তা ও স্বাধীনতার একমাত্র জামিন যেসব মডারের দুনিয়ালোভী ও মুফতি, রক্তাত্ত ক্ষতবিক্ষত নির্যাতিত নিপীড়িত ও নির্বাসিত মুসলমানদের সকল সমস্যা সমাধানের জন্য মুনাফিক ওআইসি আর কুফারজোট জাতিসংঘের আশ্রয় নেয়ার প্রতারণাপূর্ণ পরামর্শ দেয় তাদের জন্যও এই বিজয় রয়েছে তাৎপর্যপূর্ণ শিক্ষা কাশ্মীর আরাকান আর ফিলিস্তিনের নির্যাতিত অসহায় মুসলিমদেরকে বছরের পর বছর ধরে তারা জাতিসংখের মুখের দিকে তাকিয়ে থাকার পরামর্শ দিয়ে আসছিল এদের চোখের সামনেই আরাকান বিরান হয়েছে কাশ্মীর তারা কুফার জোট জাতিসংঘের ওপর আস্থা হারায়নি যতই দিন যাবে ততই সিরকি গণতন্ত্র আর কুফারি সেকুলারিজম যে কেবল একটি ধোকা মুসলিম মহার সামনে তা স্পষ্ট হয়ে যাবে কাতারে তালিবানের রাজনৈতিক অফিসের প্রধান মোল্লা আব্দুল গনি বেরাদর বলেছেন বিদেশি সৈন্য প্রত্যাহারের মাধ্যমে আশা করি আফগানিরা ইসলামী শরিয়ার অধীনে শান্তিপূর্ণ জীবন লাভে সক্ষম হবে এই চুক্তির প্রকৃত সুফল তখনই স্পষ্ট হবে যখন সত্যি সত্যি কাফরিদের শেষ সৈন্যটিও আফগানের ভূমি ত্যাগ করবে এবং আফগানের জামিনে পরিপূর্ণভাবে আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব হবে চুক্তি অনুযায়ী কুফরিজোট আরো চৌদ্দ মাস আফগানিস্তানে অবস্থান করবে এই সময়ে এই শয়তানগুলো তালিবানদের বিজয়কে নশ্বাত করার সর্বোচ্চ চেষ্টা করবে तई तालिबान मुजाहिदे के खुबी विचक्षणतार संगे पा फिलते तालिबान मुखपात जबिर मुजाहिद के प्रश्न चुक्ति भेगे जाए तो इंशा अल्लाह पुनर जिहदा शुरू हो कुर सुन्नादेश जिहदी मुस्लिम महर दुनिया और आखिरतर मुक्त एकमत्र पथ मृत्यू भय और दुनिया लालसाय जी जिहद ऐड़े शरकी गणतंत्र और कुबरि सेकुलरारिजमर आश्रय नेल्ला तरप পরাজয় ও চাপিয়ে দেবেন তালিবান মুজাহিদের বিজয় এবং গণতন্ত্র চর্চায় ব্যস্ত পরাজিত ও নিপীড়িত মুসলিম বিষয় সুস্পষ্ট দৃষ্টান্ত সের কি গণতন্ত্র ও কুফরি সেকুলারিজম ছেড়ে মুসলিম্মা যত তাড়াতাড়ি জেহাদের পথে ফিরে আসবে ততই তাতাদের জন্য কল্যাণ বয়ে আনবে